টিভি বাংলা মানবতার Shamadha অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আমি ধারাবাহিকভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ জীবনকে গড়তে গেলে যেসব মূলনীতি আমাদেরকে মেনে চলা উচিত কোরআন যেসব মূলনীতি আমাদের সামনে তুলে ধরেছে বিভিন্ন প্রসঙ্গে সেই মূলনীতিগুলো একের পর এক আপনাদের জন্য এই অনুষ্ঠানে আলোচনা করে চলেছি যাতে আল্লাহতালা আমাকে এবং আপনাদেরকে এই নীতিমালাসমূহের আলোকে জীবন গড়ার তাও ফিক দান করেন এই পৃথিবীতে কোরআনই হলো আমাদের একমাত্র সেই সংবিধান যে সংবিধান অনুসারে আমাদের প্রতিটি সেকেন্ড আমাদের প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা, আমাদের প্রতিটি দিবস রজনী আমাদের প্রতিটি সপ্তাহ মাস বছর আমাদের প্রতিটি যুগ আমাদের জীবন অতিবাহিত করা উচিত তাহলেই একটি কোরআনিক লাইফ গড়ে আল্লাহর কাছে যেদিন আমরা চলে যাব। সেদিন আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করব। আল্লাহ সন্তুষ্টির পুরস্কার লাভ করব। এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় ভাই বোনেরা আজকে আরেকটি অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ মূলনীতি যে মূলনীতির উপরে চললে আপনি আপনার জীবনকে কাজে লাগাতে পারবেন আপনার জীবনের কর্মময় মুহূর্তগুলো যেমন কাজে লাগবে আপনার জীবনের কর্মহীন মুহূর্তগুলো এই মূলনীতির আলোকে চললে আপনি ইনশাল্লাহ কাজে লাগাতে পারবেন একজন মুসলিম কি বেকার হতে পারে একজন মুসলিমের বেকার জীবন বলতে কিছু নেই আজকে আমরা দেখি হাজারো লাখ তরুণ তরুণী তারা বলে আমরা বেকার কোনো কর্মনি। এটা ভুল কথা একজন মুসলিমের কোন একজন মুসলিমের কর্ম আছেই। তবে সেটা যদি আছে আমরা আসি। তাহলে আমরা সেটা বুঝব। না হলে অনেকের মতো আমরা বাবা হ আমাদের কাজ নেই অতএব আমরা বেকার দেখুন মোহন আল্লাহ রব জাল একজন মুসলিমের যে কোনো বেকার জীবন থাকতে পারে না সে বেকার নারী পুরুষ হতে পারে না এই কল্পনা যে ভুল সেই তথ্য আমাদেরকে দিচ্ছেন সুরাত সাত নম্বর এবং আট নম্বর আয়াতে কত সুন্দর খুব ছোট্ট ছোট্ট দুটো আয়াত আমরা অনেকে মুখস্থ পারি ইনশাল্লাহ এই দুটো আয়াত তুমি যখন অবসর হয়ে যাবে তোমার কর্ম থেকে এই পানির দুনিয়া এই মাটির পৃথিবীর এই জেলখানার শ্রম থেকে কষ্টকর পরিশ্রম থেকে যখন তুমি একটু অবসর পাবে এখন আর সেই শ্রম নেই কৃষি নেই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা এখন শেষ হয়ে গেছে বা সাংসারিক জ্বালা যন্ত্রণা সেই কাজগুলো এখন সমাপ্ত হয়ে গেছে তুমি একটু অবসর হয়েছে। এই অবসর সময়কে বেকার সময় মনে করো না ফৈজা ফরতা যখন বরং দুনিয়ার কাজ থেকে তুমি অবসর হলে পানসব এবার তুমি কষ্ট করা শুরু করো সংগ্রাম শুরু করে দাও নিয়ে মাটির ধরায় তুমি নেমে এসেছ আকাশ থেকে সেই মিশনটি হলো এখানে এমন সব ইবাদত করে যাবে এমন সব ইমানি কর্ম তুমি আঞ্জাম দিয়ে যাবে যেটার সুফল অনন্ত জীবনে তুমি আখের হাতে পরকালে ভোগ করবে অথব দুনিয়ার কাদা পানির এই জীবনের শ্রম যখন তোমার শেষ হয়ে গেল পরিশ্রম আরম্ভ করে দাও বাড়িতে হাটে ঘাটে রাস্তায় এখানে সেখানে তার কোনো কাজ নেই সে ভাবছে আমি একজন বেকার তরুণ বেকার তরুণী বেকার মানুষ না তার কোরআনের নেই এই সে তাকে বেকার ভাবছে সে যদি এই সময়টাকে কোরআন মুখস্থ করার কাজে ব্যয় করে দিত সে এতদিন হাফেজে কোরআন হয়ে এক বিরাট মর্যাদা দুনিয়াতে লাভ লাভ করতলা এই জীবনটাকে এই অবসর জীবনটাকে হাদিস করত কত শত মুখস্থ করে একজন মনীষীতে রূপান্তরিত হতে পারত দেখুন এজন্য জন্য আল্লাহ বলেছেন মুমিন তোমার কোনো অবসর জীবন নেই দুনিয়া শ্রম শেষ হয়েছে এবার আখরাতের শ্রম শুরু করে দাও তোমার দুটো জগৎ তোমাকে এক জগতের জন্য সৃষ্টি করা হয়নি দু জগতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে তুমি এখন আছো দুনিয়া শেষে একদিন আরেক জগতে চলে যাবে এই জন্যই তো দোয়া শেখানো হয়েছে রব্বাফি দুনিয়া হাসানুন জীবনেও সৌন্দর্য চাই এখানে ইমান চাই এখানে সৎকর্ম চাই সৎ চরিত্র চাই এখানে সুখের একটা প্রশস্ত ঘর চাই একটা বাহন চাই একজন জীবন সঙ্গিনী চাই জীবন সঙ্গী চাই এখানে যা লাগে সবই চাই এখানকার বেঁচে থাকার জন্য যা যা লাগে তোমার নিয়ামত সেগুলি সব দিও সবই তোমার কাছে কামনা করছি দাবি করছি কপিলা আঁ খেও রাতে হাসানা আবার শেষ জীবন যেটা অনন্ত জীবন অসীম জীবন একবার শুরু হলে আর কখনো শেষ হবে না আর শেষ নেই সেই অনন্ত জীবনেও তোমার কাছে নিয়ামত চাই সুখ চাই মজা চাই শান্তি চাই প্রশান্তি চাই হাসানা নামের শাস্তি থেকে মুক্তি দান করো তুমি আমাদেরকে আপনি একজন বেকার মানুষ আজকে এই মুহূর্তে এই ভাবটুকু আপনি বর্জন করুন নবীজি বলছেন নেটো ন্যামত আছে বহু মানুষ সেই দুটো ন্যামতের বিষয়ে বড় লসের মধ্যে আছে বড় ক্ষতি বড় মধ্যে পড়ে আছে তারা ওই দুটো নিয়ামতকে কাজে লাগিয়ে তারা লাভবান হবে ব্যবসা করবে বিরাট ধনী হয়ে যাবে ওই দুটো নিয়ামতকে কাজে লাগিয়ে সেই দুটো নিয়ামত তারা কাজে লাগাচ্ছে না লসের মধ্যে আছে সেই দুটো নিয়ামত কি আশেহাত একটি সুস্থ শরীর সুস্থতা অল ফারাক আর অবসর জীবন যেটাকে আপনারা বেকার জীবন বলছেন অনেকেই নবীজি বলছেন এই বেকার জীবন একটা নয় বেকার জীবনে একটা নেয়ের হাতের কাজে বিনিয়োগ করে দেয় সেটাকে নিয়োজিত হয়ে যাও নবী সাল্লাম দিনের বেলায় তা নিয়ে তা নিয়ে শিক্ষা নিয়ে যুদ্ধ নিয়ে সমাজের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত থাকতেন এতিমের আশ্রয় দিতেন পঙ্গুকে সেবা করতেন দুঃস্থ কে সারা দিন ব্যস্ত থাকতেন যেমনটি আল্লাহ বলেছেন দিনের বেলায় তোমার তো সুদীর্ঘ কর্মসূচি আছে সে কাজে তুমি ব্যস্ত থাকো অতএব রাতের বেলায় এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও নবী সাল্লা সাল্লাম দিনের ব্যস্ততা শেষ করে সামান্য সময়ে ঘুমিয়ে রাত দুপুরে উঠে ছয় ঘন্টা সাড়ে চার ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আল্লাহ দাঁড়িয়ে থাকতেন এখন দুনিয়ার ঝামেলা শেষ এবার আখ রাতের পরিশ্রম শুরু এত দীর্ঘ সময় তাহা যদি দাঁড়িয়ে থাকতেন হাতটা তাওয়ার কদমা হো আশা সিদ্দিকা রাধি আল্লাহা বলছেন যে দুই পা ফুলে যেত দাঁড়াতে দাঁড়াতে তাফতরাত কদামা হো দুই পা রসালো হয়ে চামড়া ফেটে যেত নবী ইসালামের আব্দুল আমি দাঁড়িয়েছিলাম আমি ভাবলাম তিনি কিছু দূর পরে হয়তো রুকুতে যাবেন সুরায় বাঁকড়া পড়লেন এক পাড়া পড়ে শেষ করলেন রুকুতে গেলেন না দ্বিতীয় পারা পরে শেষ করলেন গেলেন না ভাবলাম হয়তো সুরাটি শেষ করে রুকুতে যাবেন আল্লাহ আকবর দুইশো ছিয়াশি আয়াত লম্বা লম্বা আয়াত কোরআনে করিমের সবচেয়ে বড় সে সুরা আল বকা দুইশো আকবার আয়াতেন্তর আয়াত বিশিষ্ট সুরা আন নিসা পুরো শেষ করে তারপর রুকুতে গেলেন এমনি মাসুদ বলছেন মাজ আমি একটা মন্দ ধারণা একটা মন্দ পরিকল্পনা করে ফেলেছিলাম যে নবীজিকে ছেড়ে আমি পালিয়ে যাই আমরা যে বলছি কোথায় বেকার জীবন বেকার থাকার সুযোগ কোথায় একটু সময় পেলেই শতবার নবী সাল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলতেন আব্দুল্লাহ অমর আল্লাহ বলছেন একশো বার দোয়া করে ফেললেন হেরাব আমাকে ক্ষমা করে দিন আমার তো অবাক করুন আপনি বড় তো অবাকবলকারী বড় ক্ষমাশীল এই দোয়াটি এক মজলিশ এক জায়গায় বসে একশবার পরে ফেলেছেন সময়ের বললো নবী সাল্লাম কিভাবে দিতেন প্রিয়া সময়ের নামে প্রশ্নের মধ্যে একটি হল সব আফনা এই জীবন যৌবন কোন কাজে তুমি ফানি করে দিয়েছ শেষ করে দিয়েছো ধ্বংস করে দিয়েছ সেই প্রশ্নের উত্তর দিতে হবে সেই ফানা সেই জীবন ক্ষয় করে ফেলা সেটার উত্তর দিয়ে তারপরে সেখান থেকে যেতে হবে কি উত্তর দেবো আমরা একটা সেকেন্ড একটা মুহূর্ত আমাদের যদি বেকার চলে যায় হয় দুনিয়ার কাজ করতে হবে না হয় আখরাতের কাজ করতে হবে একটা সেকেন্ডও কি এমন আছে যে দুনিয়ার কাজও নেই আখ কাজও নেই এমন কি কোনো অবসর জীবন আছে আমাদের নাই প্রিয় ভাই বোনেরা সেজন্যই সাহাবাহিকাম সর্বদাই আল্লাহকে জিকির করতেন নবী সাল্লাম সম্পর্কে ইসলামের বিধিবিধান তো অনেক হয়েছে আপনি এমন একটা জিনিস আমাকে বলে দেন যেটা ইসলাম পুরো ইসলামকে আমার জীবনে নিয়ে আসবে আমি পালন করতে পারবো সরস থাকে ভিজা থাকে প্রিয় ভাই বোনেরা এটা আল্লাহ বলেছেন ফাইজা ফারোক সব তুমি যখন সৃষ্টি জগতের কাজ থেকে তুমি ফারেক হলে আপনি হয়তো সলাৎ পড়লেন সলাদ শেষে কি আপনি অবসর হয়ে গেলেন অবসর নয় আল্লাহ বলছেন যখন সলা শেষ হলো জমিনে ছড়িয়ে পড়ো বিচরণ করো একসাথে হয়ে যাব ইনশাল যেদিন মরে যাবো একসাথে সেদিন চির অবসর এর আগে কোনো অবসর নেই প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও এই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে আমরা আল কোরআনের এই জাহনিতে আবার লিপ্ত হবো আল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা কোরআনাহর আলোকে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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে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 প্রিয় ভাই বোনা বিরতি শেষে আবার দেখুন আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ তারা কোন অনেক মানুষ আছে কাজ পায় না পর্যটন করতে গিয়ে পৃথিবীর দেশ দেশান্তরে বেকার ঘুরে বেড়াচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে নদীর কুলে সাগরের কুলে পথে ঘাটে প্রান্তরে এখানে সেখানে অযথায় ঘুরে বেড়াচ্ছে এই জীবন কি অযথা একটি মুহূর্ত এই জীবনের অযথা নেই নবী সাল্লি সাল্লাম তার সম্পর্কে রয়েছে। ইমাল সামাইলে নবী সাল্লা সাল্লাম চির চিন্তাশীল মানুষ ছিলেন একটি মুহূর্ত তার চিন্তা থেকে মুক্ত থাকতেন না যে কোনো একটি এবাদতে তিনি থাকতেনি হয় আল্লাহকে নিয়ে চিন্তা আল্লাহর জিকিরে ব্যস্ত অথবা দুনিয়ার কোনো কাজে ব্যস্ত অথবা দিনের কোনো কাজে ব্যস্ত অথবা সাংসারিক যে কোনো একটা কাজে তার একটা ব্যস্ততা থাকতই কোরআনের এই যেই অত্যন্ত সুন্দর মূলনীতি জীবন ঘনিষ্ঠ একটি মূলনীতি জীবনকে কাজে লাগাবার জন্য যে মূলনীতি মোহন আল্লাহ রবিল যেত জলাল আমাদেরকে এই আয়াত দুটির মধ্যে দান করেছেন সেই আলোকে আমরা আমাদের জীবনকে যদি কাজে লাগাই তাহলে বেকার কোনো সময় আমাদের জীবনে নেই আমরা বেকার হব মৃত্যুর পরে আল্লাহ তো বলেছেন কোরআনে কারিমের পনেরো নম্বর তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত এবাদতে লিপ্ত থাকতে হবে একসাথে ছুটি হবে চিরকালের ছুটি মৃত্যুর ছুটি একসাথে হয়ে যাবে আর কোনো কাজ নেই অনন্ত কালের জীবনে শুধু দুনিয়ার কর্মের ফল তুমি ভোগ করবে অতএব একজন মুসলিম তিনি কখনো তার জীবনকালকে বিনষ্ট করবেন না নিজেকে বেকার ভাববেন না প্রিয় ভাই বোনেরা ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এখানে যেমন বিশ্বাসের এবাদত রয়েছে এখানে বক্তব্যের এবাদত রয়েছে এখানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপযুক্ত কর্মের মাধ্যমে এবাদতের ব্যবস্থা রয়েছে হাসিও একটা আবাদত যদি একজন মুসলিমের সামনে আপনি দেন একজন মুসলিমের অন্তরে একটা আনন্দ দিয়েছেন এটাও একটা এটা একটা শ্রেষ্ঠতম এবার আপনার স্ত্রীর সাথে আপনি হাসবেন আপনি তার সাথে আনন্দ করবেন এটাও আপনার এবার নবী সাল্লাম তার স্ত্রীগণকে নিয়ে তিনি এই পারিবারিক জীবনকে আনন্দময় করে তুলতেন সেটাও একজন পরিকল্পনা যে এই কাজটি করছি আমি আল্লাহ সন্তোষের জন্য ফাইজা ফারুক ইলা মুমিন সুখে হোক দুঃখে হোক এবং সে বাড়িতে থাকা অবস্থায় হোক শহরে থাকা অবস্থায় হোক হাসির অবস্থায় হোক কান্নার অবস্থায় হোক সবকিছুই তার জন্য এবাদতে রূপান্তরিত হতে পারে যদি সে এগুলো জন্য পরিকল্পনা করে করতে পারে যেমনটি যেমন আল্লাহ একশো বাষট্টি নম্বর আয়তাল্লাহ বলেছেন কুল সলাতি, মামাতি বলো আমার সালাত আমার কোরবানি আমার সমস্ত ইবাদত কি আমার জীবন আমার মরণ সবকিছুই রব্বিন আল্লাশ্ব জাহানের রব লাহিয়া ও আসলাহ আল্লাহ যাও যা এখানে হাজরতে জাকারিয়া আলহ ইসলামের কথা আল্লাহ বলছেন যে সে যে দোয়া করল আমি তার দোয়া শুনলাম ইয়াহিয়া নামক একটি সন্তান তাকে আমি দান করলাম তার স্ত্রী সন্তান জন্ম দেয়ার যজ্ঞ ছিল না তাকে আমি যজ্ঞ করে তুললাম কারণ আমার নাম জান্নাতের আশা নিয়ে আমার জাহান্নামের এবং শাস্তির ভয় নিয়ে তারা আমাকে ডাকত আমার কাছে প্রার্থনা এবং তারা আমাকে ভয় করত। এই আমি তাদেরকে এই পুরস্কারে ভূষিত করেছি প্রিয় ভাই বোনেরা এখানে আল্লাহ তালা এই জন্যই আমাদেরকে বলেছেন সর্বাবস্থায় যাতে আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি হয় দুনিয়ার কাজ আর না হয় আখেরাতের কাজ একজন মুমিন যখন ঘুমাতে যায় এসাব নামাজ পড়ে যদি তিনি ঘুমান দোয়া পড়ে ঘুমান আবার ফজরের জামাতে যদি তিনি হাজির হন তাহলে এই পুরো ঘুমটাও তার জন্য এবারত এই ঘুমেরও সে স্বভাব পাবে কারণ সে এসাব পড়ে ঘুমিয়েছে আমি আমার ঘুমের মধ্যে সেই স্বাবের প্রত্যাশা করি যে স্বাবের প্রত্যাশা করি না মাঝে দাঁড়িয়ে একজন মমিনের পুরো জীবনই এপাদত যদি সে পরিকল্পনা করতে পারে সে নিয়রটা করতে পারে মনে মধ্যে সে ভাব আনতে পারে দ্বিতীয় আয়তাল্লাহ বলেছেন ও ইলা রা ফারো তুমি তোমার রবের দিকেই আগ্রহী হও তুমি দুনিয়ার এই ঝামেলা শেষে তুমি আখ রাতের পরিশ্রমে লিপ্ত হও আর একমাত্র তোমার রবের দিকেই তুমি আগ্রহী হও আর কারো দিকে নয় সোহান আসলে একজন মানুষের জন্য মখলুকের জন্য তার একটাই ধন তিনি হলেন আল্লাহ রব্জাল আমাদের জীবনে আমরা যা কিছু ভোগ করছি কে দিয়েছেন একজনে দিয়েছেন তিনি হলেন আল্লাহ আমাদের জীবনে আর আর কারই কিছু নেই আল্লাহ ছাড়া যে অক্সাইড পরিবেশে আমরা একটুখানি করে অক্সিজেন আমরা নিঃশ্বাসের সাহায্যে গ্রহণ করছি এই অক্সিজেন কি কোনো পিস তৈরি করেছেন কোনো ধর্মগুরু দিয়েছেন কোন নবী কোনো অলি কোনো ফেরেস্তারা বানিয়েছেন কোনো বিজ্ঞানীরা বানিয়েছেন কোনো পরাশক্তি কোন বড় সংস্থারা বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তিনি যদি এই অক্সিজেন তুলে নেন এক মিনিটে এক মুহূর্তে সবাই লাশ হয়ে যাব বাঁচার কোনো উপায় থাকবে না যে সূর্য এই পৃথিবীর এনার্জির উৎস সে সূর্য কে সৃষ্টি করেছেন কে প্রতিদিন এই সূর্যকে এভাবে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিমে অস্তমিত করছেন অবশ্যই আল্লাহ বিশ্বাম সে মাসিক এই পূর্ব দিক থেকে সূর্যটি তো তুলছেন প্রতিটি নিয়ামত যদি আমরা হিসাব করি যে হার্ট আমাদেরকে দিয়েছেন যেটা আজীবন রক্ত পাম্পিং করে চলেছে এই হার্ট চালু রয়েছে আল্লাহ নির্দেশে যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনি লাশ হয়ে যাবেন তাহলে আপনি কার দিকে যাবেন কে আপনার উপকার করতে পারে আপনার জীবনকে বাকি রাখতে পারে জীবন দিতে পারে আপনাকে একমাত্র আল্লাহ সেজন্য তিনি বলেছেন রব্বিকা দুনিয়া সবকিছু ছেড়ে আল্লাহ মুখী হয়ে যাও যখনই সুযোগ পেয়েছ সংসার ভুলে যাও প্রতিদিন কিছু সময়ের জন্য সংসার বলে যাও অফিস ভুলে যাও তোমার কৃষি তোমার খামার বলে যাও তোমার ব্যবসা বাণিজ্য কেন্দ্র বলে যাও তোমার ব্যাংক বলে যাও তোমার স্কুল কলেজ বিদ্যালয় ভুলে যাও বন্ধু বান্ধবকে ভুলে যাও কিছুক্ষণের জন্য মানি সবকিছু থেকে কাটফ হয়ে যাও পৃথিবীর সবকিছু থেকে কাটফ হয়ে কিছু সময়ের জন্য আল্লাহর সাথে ব্যস্ত হয়ে যাও দাঁড়িয়ে অথবা কোন সুযোগ নেই একজন মমিন মুসলিমের কোনো বেকার জীবন নেই হয় দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে দুনিয়ার কাজ নেই আখেরাতের কাজে ব্যস্ত থাকবে এইভাবেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া অথবা আখেরাত উভয় কাজেই যে কোনো সময়ে কর্মী হিসেবে থাকার তৌফিক দান করুন আমাদের জীবনকে কাজে লাগাবার তৌফিক দান করুন আজকে এই পর্যন্তই সোহানুমুল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 मानवतार कल्याण निज्देश मुसलिम देश गुडी जनसंख्या कमान जाए पुरस्कार घोषणा कर না, ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম